মানুষের রসুলের কাছ থেকে ওট গেছে। একটা মানুষ টান পড়ছে গলার মধ্যে দাগ পরে গেছে সাহেব তো খেপে গেছেন যে রসুলের সাথে বেধাবি করে ফেলছে রসুল আকাম সালাম তাদেরকে বলছেন চুপ করো ইন আলী সোহেবিলা বলছি যে ঋণ পাইবে পানাদার দার সে একটু গরম হইতে পারে অসুবিধা নাই আমাকে নাই এখন আপনি উল্টা কি ওর উপর খাবেন ব্যাচার আপনার টাকা দিলাম মানে আপনাকে লাভবান করছেন আবার গালি খাওয়ার জন্য তাকে রেডি থাকতে হবে বরং আপনাকে রেডি থাকতে হবে কারণ ও কোট জিনিস দি আপনি লাভবান কথা বুঝবেন সুতরাং অবশ্যই এই ব্যাপারে সহনশীল থাকতে হবে এরকম ভাবে বিক্রির ক্ষেত্রে আপনাকে সহনশীল থাকতে হবে কিনার ক্ষেত্রেও সহনশীল থাকতে হবে প্রত্যেক ক্ষেত্রে আপনার ভদ্রতার পরিচয় দিতে হবে অনেকে ভদ্রতার পরিচয় দেয় না কারোর কাছে পাওয়া না থাকলেও সে বিরক্ত করতেই থাকে করতেই থাকে আপনি তার আসল পরিস্থিতি বুঝতে হবে যাচাই করতে হবে সেই লোকটা আসলে কি দেওয়া দেওয়ার সক্ষমতা রাখে নাকি রাখে না তাইলে ওইভাবে আপনি চাইবেন অনেক আছে না কিচ্ছুই নেই তাকে যাই মানে খুব বিরক্ত করে কিন্তু অথচ গরিব হয়ে গেছে দিতে পারত না না বাস ওখানে ধরে বাঁধে রাখে কিন্তু বড় একটা প্রভাবশালীরা বাঁধে রাখবি কি সরকারও পারে না আপনার ব্যাংক থেকে টাকা নিয়ে দেউলিয়া করে দেয় সরকার কি করছে হ্যাঁ দেউলিয়ার পিছনে পিছনে আরো কি করে আরো লালগান করে দেয় নাকি সুতরাং দেখা যায় যে দুর্বল যেটা আছে এটাকে নিয়ে ফাঁসাদ করে সমস্যা করে না আপনি বিক্রি করার ক্ষেত্রে ভদ্রতা বজায় রাখবেন নম্রভাবে অনেক গাছে এমনভাবে মানে খেঁচা খেঁচি করতে শুরু করে যে যত বেশি নেওয়া যায় যে মূল্যটা দিচ্ছে তাতে লাভ হয়ে গেছে আপনি আবার ধাক্কান আবার ধাক্কান আবার ধাক্কান যেন বেশি করে একে ঘায়াল করা যায় না এটা হইল না হ্যাঁ এইভাবে করে বরকত নষ্ট হয়ে যায় এবং ক্রেতাও এরকম অবদ্র। মানে এত কঠুক সে বিক্রি তাকে এমনভাবে শুধু হবে। বিক্রির বজায় রাখতে হবে হ্যাঁ বেশি বাড়াবাড়ি করা যাবে না এরকম ভাবে মা কাউকে ধোকাও দেওয়া যাবে না এবং বিক্রির ক্ষেত্রে মানে কোনো কৌশল অবলম্বন করা যাবে না কেনার ক্ষেত্রেও কোন অপকৌশল অবলম্বন করা যে ব্যক্তি বিক্রি করার সময় একবারে নম্র আচরণ দেখায় কেনার সময় নম্র আচরণ দেখায় কারোর থেকে যদি কোন টাকা পায় তার থেকে চাওয়ার ক্ষেত্রেও ভদ্র আচরণ দেখায় মানে এগুলোর ক্ষেত্রে যদি আপনি ভদ্র হইতে পারেন তাইলে আল্লাহ জস আপনাকে দয়া করবেন আপনি মনে করছেন না দুরবস্থা চলতেছে সুতরাং আমি একটু ধৈর্য ধরি ঠিক না তাইলে আল্লাহ দিক থেকে আপনাকে লাভবান করবেন এদিক থেকে যে এটা পাইতে হইবে এটা কোনো ছোট তো আছে না অন্যদিক থেকে আল্লাহ লাভবান করবেন সে না দিতে পারলে এক তো একজনের রু কবজ করে নিয়ে আস আগের যুগে রসুল বলতেছেন আমার আগের অন্য নবীর একজন যে তার রু কবচ করছে কিছু ফেরস্তা এখন তাকে যখন আল্লাহ নিয়ে আসছে তখন বলতেছেন আল্লাহ জিজ্ঞাসা করতেছেন তুমি কোন ভালো কাজ মানুষ নিজের দান্দাই করছ কিন্তু কোন ভালো কাজ আছে তোমার তখন সে বলতেছে বলে যে আমার বেশি ভালো কাজ নাই কিন্তু একটা মনে হয় ভালো কাজ করছিলাম সেটা কি বলে যে যারা আমার সাথে ব্যবসা করতে মানে আমার অধীনস্থ আমি তো মালিক ছিলাম তো যারা আমার সরাসরি ব্যবসার সাথে জড়িত ছিল তাদের জন্য আমার একটা বিশেষ নসিয়ত ছিল যে কোন ব্যক্তি যদি গরিব মানুষ আসে যে আমার পণ্য নিয়ে গেছে কিন্তু টাকা দিতে পারো না তুমি নিশ্চিত আসলেই ব্যবসারা গরিব এখন ফেসে গেছে টাকা দিতে পারতেছে না তাইলে ওরা বাড়াবাড়ি করে না হ্যাঁ ওরা বলো যে ঠিক আছে তোমার সুবিধা মতো হ্যাঁ তুমি অবশ্যই এটার ব্যবস্থা নেবে আর যে একবারে দিতে পারে না তখন ক্ষমা করে দেবে হইতে পারে আল্লাহ আমাকেও ক্ষমা করে দিবে তখন আল্লাহ বলছি তুমি যখন মানুষকে ক্ষমা করতে জানছো আমি তোমার ক্ষমা করে দিব হ্যাঁ লাভ হয়ে গেছে আপনি আল্লাহ ক্ষমা অনেক ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন জানার পেয়ে যাচ্ছেন ব্যাপার আরেকটা ব্যাপার সেটা হচ্ছে তৃতীয় নম্বর যেটা করণীয় জানার সেটা হচ্ছে মুমিনদের সাথে ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেনে আপনি অভ্যস্ত হওয়া কিন্তু এখন মুমিনদের সাথে খাঁটি যে ইমানদার তার সাথে ব্যবসায়ী যুক্ত হইতে চায় না কারণ ওর সাথে যদি আপনি এক দোকানে দেখেন যে ওই দোকানদারকে যদি বলা হয় যে ভাই একটু বেশি দাম ধরে লেখে দেন যদি এ কয়ে যে না আমার দ্বারা অসম্ভব এর থেকে সামানো না যারা ফিল্ডে কাজ করে আছে না নাকি নাই যারা বিশেষ করে বাড়ি বাড়িঘরে কাজ করে এটা ওটা ক্যামেরা লাগায় বা অন্যান্য কাজ যেগুলা ফিল্ডে কাজ করে যারাই করে এরা কিন্তু দোকান থেকে দামে খাতুরে নিয়ে যায় যেন অন্য মানুষকে দোকান গ্রাহককে যে এত টাকার আমি জিনিসই কিনছি তা আমার বাকি লাভ কোথায় হ্যাঁ অথচ এটা লাভটা ভালো করে এখান থেকে নিয়ে এনেছে ও হয়তো আরো বাড়তি নেবে যা পারে সুতরাং যদি আপনি বলেন না আমার দ্বারা এটা সম্ভবই না আমি এটা করতে পারবে না যেকোনো ভাবে দেখবেন আপনার ওই বারফার আপনার কাছে আর আসতে হবে ঠিক না দেখ এরকম না আপনি একজন যদি ইমানদারকে লাভবান করে দিতে পারেন সে অবশ্যই এই টাকাগুলা ইসলামের কাজে ব্যয় করবে কখনো খারাপ কাজে ব্যয় করবে না যদি একজন ইমানদার যদি বেশি টাকার মালিক হয়ে যায় তখন সে ধর্মীয় কাজে লাগাবে না হ্যাঁ আল্লাহর এ বাদতের কাজে ব্যয় করবে কিন্তু একজন বাটফারকে আর করবে কয়েকদিন পরে সয়দান হয়ে যাবে হ্যাঁ এইগুলা দাঁড়া করে একবার গোলাম মৌল্লা রি বলছিল যে আমি তো আগে ছোটখাটো মানুষ ছিলাম যখন ব্যবসা করা শুরু করেছি কয়েক আমার বলা মুশকিল এখন আমাদের দেশে বলে যে যারা উচ্চ নাম করা ব্যবসায়ী বড় প্রভাবশালী বলে যে এদের চরিত্রে আমার কাছে এমন হয়ে গেছে যে এখন আমি সামনে শুধু দেখি ভালো মানুষের দেখে সবগুলো বলেছে এরা ভালো কিন্তু ভিতরে সব অবস্থা লঙ্কার সে তারা আপনার দিবে না সহযোগিতা করেন তার সাথে ব্যবসা করার বেশি চেষ্টা করেন হ্যাঁ তাই আপনার উন্নতি থাকবে আর আমাদের উপমহাদেশে কিন্তু ইসলাম আসছে অধিকাংশ ব্যবসায়ীদের মাধ্যমে নাকি আরব ব্যবসায়ীরা যখন এই শ্রীলঙ্কা হয়ে যখন ভারতের পাঠ দিয়ে দিক দিয়ে ব্যবসা করতে তখন ওই ওই ভাবে আমাদের ইসলাম ডুকছে আরব ব্যবসায়ীরা ওই এলাকা দিয়ে আসছে এখনো দেখা যায় যে এলাকা দিয়ে আরবরা আসছিল শ্রীলঙ্কার যে সাইড দিয়ে ওই এলাকায় সবাই আরব দেশের মতো নামাজ পড়ে আপনি এখনো খোঁজ নিয়ে দেখেন হ্যাঁ যে যে এলাকায় আরবরা ছিল হায়দ্রাবাদ সহ ওই দিক থেকে যেখানে নদীর পাড়ে পাড়ে যে সমস্ত এলাকায় আপনার আরব দেশের মানুষ করছিল এবং এই করছিল। এলাকায় মানুষের আমল আরব দেশের মত এখন নিজে আপনি যাচাই করে দেখেন হ্যাঁ তো সুতরাং আপনার ব্যবসার মাধ্যমে তারা এই এলাকার মধ্যে ইসলাম প্রচার করছে তাদের আচার আচরণ দেখতে অনেক মানুষের মুসলমান হয়ে গেছে কারণ তাদের সাথে ব্যবসা করে অনেক আরাম পাইছে হ্যাঁ এই জন্য আমাদের অবশ্যই খেয়াল করতে হবে সম্পদ একটা শক্তি সম্পদ কি একটা শক্তি না অবশ্যই তার এমনি শক্তি বেড়ে সুতরাং সম্পদ শক্তি এই শক্তি আল্লাহ কাউকে দিয়ে তার দিকে তাকিয়ে থাকেন সে এই শক্তি কোথায় ব্যয় সুতরাং দেখার বিষয় যে কিভাবে সে এটার সাথে আচরণ দেখায় আল্লাহ যখন আমাকে এই শক্তি দিয়েছেন এই শক্তি আল্লাহর পক্ষে ব্যয় করব আল্লাহ বলেন বলে যে আল্লাহর কাছে আকাশ এবং জমির ভান্ডার কার কাছে আছে আল্লাহর কাছে অথচ মুনাফিক যারা আছে এরা বুঝে না এরা চায় অন্যের কাছে এরা সুবিধা যখন ভান্ডারের মালিক আল্লাহ আল্লাহর কাছে আপনার ব্যবসায় যদি মন্দে ভাব আছে কার কাছে বলবেন অভিযোগ দিবেন কার কাছে আল্লাহর কাছে মানুষের কাছে অভিযোগ দিতে যাবেন না এটা ব্যবসায়ীদের সবচেয়ে তিনি কৃষ্ট চরিত্র যে আল্লাহর নামে বদনামী করা যখন মন্দাভাব আসে ঘুরে ঘুরে পুরে দেশে যার সাথে ফোন করবে বলেছে পেশা কিনি চলছে না দূর অবস্থায় আসি আর যেদিন সেই দিনে আপনি আল্লাহ আমাকে খুব ভালো লাগছিলেন হ্যাঁ দান দক্ষিণে করছিলেন এই জন্য আল্লাহ প্রশংসা করার নাই কিন্তু এখন একটু মন্দা লাগছে হাঁটি হাঁটি আল্লাহর বদনামে যে আজ কি ব্যবসা কমেছে তাই এই জি দেওয়ার মালিক গাউতকে আপনার দিকে ফেরানোর মালিক কে আল্লাহ আজ কি যে ব্যবসা কমেছে সেটাও তো আল্লাহর ইচ্ছায় সুতরাং আপনি আল্লাহ বদনাম করলেন কেন হ্যাঁ এটাই তো অপরাধ না আপনি বলবেন আলহামদুলিল্লাহ যে কোনো অবস্থায় বাড়তি হল আলহামদুলিল্লাহ কম হইল আলহামদুলিল্লাহ যে আল্লাহ যা তাই সুতরাং তখনই তা বাড়াই যদি আল্লাহর প্রশংসা সবসময় করেন কিন্তু আমরা ওই যে বদনাম করি এটা হচ্ছে মুশকিল এবং একজন ব্যবসায়ীকে অবশ্যই নিজের যে সম্পদ সেটাকে সবসময় আল্লাহর আদেশ নিষেধের অধীন করতে হবে এবং মুসলমানদের বিশেষ করে ইমানদারদের আপনার সম্পদ বাড়ানোর ক্ষেত্রে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির ক্ষেত্রে তাকে ব্যয় করতে হবে যেন মুসলমানদের অর্থনীতি বাড়ে এই কারণে আপনি দেখবেন সৌদি আরবে এই যে আল্লাহ কোম্পানি তার মৃত্যুর আপনার পাঁচ সাত বছর আগ থেকে নতুন পলিসি দিয়ে গেছে কিন্তু এটা বিরাট কাজ আপনি আল্লাহ এত আপনার কর্মকাণ্ড আপনার পুরো সৌদি আরবে এমন কোনো এলাকা পাইবেন না যেখানে এলাকায় সে ধর্মীয় একটা ক্ষেত্র করে দিয়ে ওটা টিকানের জন্য ওই এলাকায় বিজনেসের ব্যবস্থা করছে যেন ওটার ব্যাক দিতে পারে আপনার ওই ব্যবসা মানে এমনভাবে সে করছে লাস্টে কি পলিসি করছে বলছে যে আমি ধনী হয়ে গেছি আমি সৎকার দিচ্ছি অনেকের মনে চায় আমার মতো যদি ধনী হতে পারত তাহলে সেও করছে একটা করতিসি চালু করছে যে যারা আপনার ব্যবসা করার দক্ষতা রাখে এবং আমার মতো সৎকার খেরাত করার আশা পোষণ করে সে আমার সাথে যেন যোগাযোগ করে মূলধন নিয়ে যায় বিনা লাভে যে একজনে পাঁচ লাখ রিয়াল দরকার ঠিক আছে তিন বছরের জন্য তোমাকে দিলাম তিন বছর আমি দিব না এই ওয়াদার বরখেলাপ করলে আল্লাহর কাছে দাঁড়া পড়বে কারণ এই টাকাটা আমি তোমাকে দিচ্ছি একমাত্র উদ্দেশ্যে যে আমার মতো দনী হয়ে তুমি সত্যে করবে সুতরাং বরখেলাপ করলে আল্লাহর কাছে দাঁড়া পড়বে হ্যাঁ আপনার পাবেন সুতরাং এটা বিরাট পলিসি যা আরো কি সুতরাং আপনি যদি ওই রকম নাও দিতে পারেন কমপক্ষে ব্যবসার ক্ষেত্রে আপনি খুঁজেন যে এই ব্যবসার সাথে কার এই মান একটু মজবুত আছে কে ধর্ম মানে চলতে চায় আপনি তার সাথে ব্যবসা করেন ইসলামের ফাইদা হইল তারপর এই ক্ষেত্রে আমরা একটা ধর্মের কাজকে অগ্রসর করি তাইলে সেটাই তো হওয়া উচিত ছিল কিন্তু না আমরা যে খারাপ লোক তার অর্থনৈতিক অবস্থাকে উন্নত করতে চেষ্টা করি এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে না কারণ আল্লাহ নিজেই বলছেন বলবো যে মোমিন পুরুষ মহিলা সবাই একে অপরের বন্ধু হতে হবে সুতরাং ব্যবসায়ী ক্ষেত্রেও আপনার যদি পার্টনার হতে চান কেউ চান অথবা বন্ধু বানাতে চান ব্যবসায়ী কি লেনদেন করতে চান হবে মোমিন যারা ইমান ঠিক আছে তাকে প্রাধান্য দিলে কয়েকটা সুবিধা আপনি সে মানসিক প্রশান্তি পাবেন যে সে যথাসাধ্য অন্যের চাইতে আপনার সাথে ওয়াদা এবং আপনার হ্যাঁ আপনার কথা যে যেরকম বলছেন সেরকম আপনি পাবেন নিজেও আরাম পাবেন এবং সে উৎসাহী হবে সবসময় অন্য ইমানদার দ্বারা শক্তিশালী হয় আপনি যদি আরেকজনকে এরকম সরিয়ে দেবেন তার সাথে লেনদেন করেন তাইলে দুজন মিলে দেখেন এই এলাকার মধ্যে ইমানদারের শক্তি পারবে নাকি বাড়বে না সুতরাং এটা আমরা চেষ্টা অবশ্যই করবো এতে কখনো পিছিয়ে পড়বো না ইনশালীরা এখন ওদের কাছে সব যত রাজনীতিবিদ যত বড় বড় সবাই টাকা রাখবে কাপের রাষ্ট্রে শেষ পর্যন্ত যখন এদেরকে ব্যবহার করে টাকার চাপ দিয়ে যে উল্টা পাল্টা করলে যে কোনো হেঁটে তোমার টাকা কি ক্লোজ করে দেব ব্যাংক নিতে পারবা সুতরাং আমি যেটা বলবো সেটাই চলবে রাজনৈতিক ক্ষেত্রে এরকম হয় না বড় বড় যারা রাজনীতি করে আপনার বড় বড় এমপি মন্ত্রী সবাই টাকা কোথায় ভাই এই কারণে ওদের ইহিদি মন মতো চলতে হয় যেগুলিটা পাল্টা করলে আমি টাকা বন্ধ করে দেবো কারণ তাকে এদের ব্যাংকে আছে না না সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখে অমুক দেশে অমুক দেখা যাওয়ার সুবিধা সব কা রাষ্ট্রে নিয়ে রাখবে মুসলমান রাষ্ট্রে রাখবে